আয়শাহ রাজিয়াল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লা রাসুল সালে কাতর হয়ে গেলেন তখন তারা সম্মতি দিলেন সে সময় দুজন লোকের কাঁধে ভর করে সালাতের জন্য তিনি বের হলেন তার দুপা মাটিতে হেচড়িয়ে যাচ্ছিল তিনি ছিলেন আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহু এবং অপর এক সাহাবির মাঝখানে বর্ণনাকারী উবায়দুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন আয়সা রদেল্লাহ তালাহা এর বর্ণিত এ ঘটনা ইবনু আব্বাস রদেল্লাহ তালাহু এর নিকট ব্যক্ত করি তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তিনি কে ছিলেন যার নাম আয়শা রদেল্লাহ তালাহ্না বলেননি আমি বললাম না তিনি বললেন তিনি ছিলেন আলী ইবনু আবু তালিব রদেল্লাহ তালাহু